بسم العالمين والسلام على سيد محمد ما بعد عن عبد الله بن عمرو بن رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم كفى بالمرء اثما ان يضيع من يقوت প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা ইতিপূর্বে আমরা আলোচনা করতেছিলাম যে নিজের অধীনস্থ যারা আছে নিজের ফ্যামিলির সদস্য তাদের উপর তাদের খরচ চালানো তাদের ব্যয়ভার বহন করা সেটা যেরকম দায়িত্ব অবশ্যই এবং পার্শ্ববাসী এটার অর্থাৎ কেউ যদি নিজের অধীনস্থদের উপর খরচ চালায় না নিজের অধীনস্থদেরকে এরকম ভাবে ছেড়ে দেয় কোন খোঁজ খবর নেয় না তাদের খরচ আদি চালা কারণ এই কারণে রসুল আকরমসাহ ইসলাম আরেকটি হাদিসের মধ্যে সতর্ক করে দিয়েছেন তাদের ব্যাপারে যদি হ্যাঁ আপনার ব্রুক্ষেপ না করা হয় তাহলে কি হবে হজরত আবদুল্লাহ আমা আসর আসি মন্ডিত তিনি বলেন রসুল আল্লাহাম সাত করেন যে যে কোন ব্যক্তির জন্য গুনে জন্য এতটুকুই যথেষ্ট হবে যে তার অধীনস্থ যারা আছে যাদের বরণ পোষণ দেওয়ার দায়িত্ব তার উপর যে তাদেরকে এরকম ভাবে পরিত্যাগ করবে তাদেরকে এরকম ছেড়ে দিবে তাদের কোনো খোঁজ খবর দিবে না তাইলে এটা তার জন্য পাপি হওয়ার জন্য এটাই একমাত্র যথেষ্ট সুতরাং এটা শোনার পর আমাদেরকে এই ব্যাপারে অবশ্যই খেয়াল দিতে হবে তেমনিভাবে মুসলিম শৈপের আরেকটা হাদিসের মধ্যে এসেছে যে কাফা আবলিমার এই ইসমান কুথা যে একজন মানুষের পাপি হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে তার অধীনস্থ যারা আছে যাদের ব্যবহার গ্রহণ করা বহন করা তার উপর বাধ্যতামূলক যে তাদের কাছ থেকে সে এরকমভাবে হাত গুটিয়ে রাখবে অর্থাৎ নিজের কাছে পয়সা আছে কিন্তু তাদের ব্যাপারে খরচ করতে চায় না এরকম কিছু মানুষ আছে হ্যাঁ কিছু তো আছে অপারক পাঠতেছে না সুতরাং তার ফ্যামিলিকে ভালোভাবে চালা পারে না তার কামাই কম কিন্তু কিছু মানুষ আছে তাদের অর্থ করে অনেক বেশি কিন্তু তারপরেও দেখা যায় যে নিজের ফ্যামিলির ব্যাপারে সে কোথায় করে এবং সে দেখা যায় কার্পণ্য করে নিজের ফ্যামিলির খরচ দেওয়ার ব্যাপারে সুতরাং আমরা অবশ্যই এই ব্যাপারে কোথায় করব না কারণ একজন পাপী হওয়ার জন্য এটাই যথেষ্ট নিজের অধীনস্থকে এরকমভাবে পরিত্যক্ত রাখা যে তাদের খবর না রাখা বরং আমাদেরকে এর বিপরীতে তাদের উপর খরচ করে আল্লাহর কাছে সব আশা করা সেটি অবশ্যই আমাদের দায়িত্ব কর্তব্য হবে এবং আমাদের যে দায়িত্ব আমাদের উপর চাপানো হয়েছে তাদেরকে চালানো সেই দায়িত্ব গ্রহণ করার কারণে এবং সেটা সঠিকভাবে আদায় করার কারণে আল্লাহ জানু এর পরিবর্তে অবশ্যই আমাদের জন্য অনেক স্বভাব রেখেছেন হ্যাঁ আল্লাহ আমাদেরকে সে দায়িত্ববার বহন করার তৌফিক দিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা